দ্বিতীয় পরিচ্ছেদ ভাবরাজ্য ও রূপদর্শন ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন আর একদিন মুসলমানের রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফোচকিমি করতে লাগল হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কাপড় পরা হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা এ একথা বলছে তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলধারিকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈবাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো ভক্তি নিয়ে থাকব কি বলো? প্রাণকৃষ্ণ আজ্ঞা শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি এর ভিতরে কে একটা আছে সেই আমাকে নিয়ে এই রূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতুম না আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভব সাগরে বসে আছি ভাসিয়ে ভেলা জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ের এঁটোপাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল কখনো বা নর্দমায় গিয়ে পড়ল ঝড় যেদিকে লয়ে যায় তাতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলা ব্যাং মুমূর্ষ অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা কর বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবাবস্থায় দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোন গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজ তম তিনগুণের অতীত তাই পরম হংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা আসিয়াছেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন তিনি নূতন যাতায়াত করিতেছেন আজ ছেলেটি কাছে আসিয়া মেজেতে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা তাদের শনি মঙ্গলবারে এসো প্রাণকৃষ্ণের প্রতি ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমাও হয় না বিষয়বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয়বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না र घट भर छोड़ कपट चतुरी और सत्य ते थक तपस्या পরোপকার নিরত নির্বিকার সদাশয় মহানির্বাণতন্ত্রে এরূপ আছে শ্রীরামকৃষ্ণ হাঁ ওইগুলি ধারণা করতে হয়